রহমান রহীমিমিল কৌল ইন্নল মুসলিম তু মিনু নহি সিহি তুজিদি বিভুসিকুম 17. ذلكم خير لكم إن كنتم تعلمون 18. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين ومن تبيهم بإحسان إلى يوم الدين أما بعد فقد أرشد البالي سبحانه وتعالى في معدم تنزيله بالعباد নবীল সলাতাম ফি মার হুত ফি জামে انكاب ابن مالك الانصاري عن ابي قال قال رسول الله صلى الله عليه وسلم ما ذئبان جائعان في غنمين بافسد لها من حرص المرء على المال والشرف لدينه رواه وقال حديث حسن صحيح وقال صححه الله अल्लाह रब्बुल्ला आलमीन आज के एक रमजान रोजा रेखे सूंदर परिवेश इफतारी सामने नहीं आल्लाह रब्बुल्ला आलमीन ये सूंदर एक परिवेश आसार जो सूझ कर दिए जिन्हें किसार एवं শোনার সুযোগ করে দিয়েছেন তার বারগাহে আমরা লাখো কোটি সুক্রিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আজকে আমার আলোচনার বিষয় হল দুনিয়া ও আখেরাতের ব্যবসা দুনিয়া ও আখেরাতের ব্যবসা এই পৃথিবীতে বাজার আমরা দেখি ঠিক না সবাই বাজার চিনি আমরা বাজারে থেকে যা আমরা ক্রয় করি এটা কি বাকি থাকে না শেষ হয়ে যায় আমার সঙ্গে একটা উত্তর দেবেন আপনারা আপনি যা কিছুই কিনেন খাওয়া দাওয়ার জিনিস ফাস্টফুড তো সাথে সাথেই শেষ কাপড় চোপড় আদি যা কিছুই কিনি আমরা একদিন ক্ষয় হতে হতে শেষ হয়ে যায়। ঠিক না বে ঠিক কথাটা এই পৃথিবীর দুনিয়ার বাজারে আমরা বিভিন্ন রঙ্গের বিভিন্ন ঢঙ্গের বিভিন্ন প্রিয়জন বিভিন্ন আমাদের নিজের পরিবারের ছেলেমেয়ের আত্মীয় স্বজন বিভিন্ন জনের বিভিন্ন জিনিস কিনে থাকি এই দুনিয়ার বাজারের কোনো জিনিস অক্ষয় না অব্যয় না সব কি হয়ে যায় শেষ হয়ে যায় আর বাজার হলো আখেরাতের বাজার আখেরাতের পরকালের বাজার। এই বাজারের মালিক কে বলেন তো আল্লাহ আখেরাতের বাজারের মালিক আল্লাহ রবাহ আলমিন তয়েব এই বাজারের পণ্য কি কে বলতে পারবেন কি বিক্রি করা হয় আখেরাতের বাজারে কার বিনিময়ে আপনাকে শ্রম দিতে হয় বিনিময় করতে হয় ইনভেস্ট করতে হয় কার জন্যে জান্নাত আল্লাহ নবী আলহিস বলেন আল্লাহ আল্লাহ নাসিল সাহেব আল্লাহর নবী আলসালাম বলেন তোমরা জেনে রাখো আল্লাহ তিনি ব্যবসা করেন কিছু নিবেন আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার সঙ্গে তার নাফস তার ধন সম্পদ ইনাম बुल आलम मानुषे जीवन सम्पदय बी करेंबुल मालिक हम मोहान रबुल्ला आलमीन किसमय कि आखिर बैंक इन करें আখেরাতের ব্যাংকে জমা করেন আখেরাতের ব্যালেন্স বাড়াবের চেষ্টা করেন উদ্দেশ্য কি জান্নাত জান্নাত পাওয়া জান্নাত কি করাই করা সম্ভব কি বলেন আপনারা বা কেউ তার আমল দিয়ে জান্নাত যাওয়া সম্ভব সাহবায় কব জিজ্ঞেস করলেন ও অন্ত রাসুল্লাহ আপনি হে রাসুল্লাম বললেন আমিও না আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাওয়া মোটেই সম্ভব না তবে রহমাত অবশ্যই তার উপর হবে যিনি আল্লাহর সঙ্গে বিনিময় করেন আল্লাহ করেন আল্লাহ রহমান বলছে তোমাদের কি ব্যবসার কথা বলে দিব না তাহলে আল্লাহ রবুল আলমিনের সঙ্গে ব্যবসা আল্লাহর সঙ্গে পুঁজি বিনিময় এর বিনিময়ে তিনি দিবেন আমাদের কি জান্নাত বন্ধুগণ এই রমজান মাস আমাদেরকে এই জান্নাত করা এর মাস জান্ন প্রবেশের মাস এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় রাহমতের আল্লাহ রব আলমিন তার রহমাত ম তার জাহান নাম থেকে নিষ্কৃতির ব্যবস্থা করেন এই জান্নাত করাইয়ের জন্য পণ্য কি এই জান্নায় যে আমরা কিনবো এর জন্য আমাদের পণ্য লাগবে না বিনিময় লাগবে তো আর এই বিনিময়টা হচ্ছে কি আমাদের আল আমা ইন দা রিকা সামাল এই দুনিয়ার ধন সম্পদ ছেলে মেয়ে তোমাদের পার্থিব জীবনের সৌন্দর্য কিন্তু তোমাদের নেক আমল যেগুলি তোমাদের বাকি থাকবে যেটা তোমাদের রবের কাছে উত্তম স্বভাবের দিক থেকে এবং আশার দিক থেকে আজ আমরা দুনিয়ার জন্যে কয় ঘন্টা চাকরি করে আট থেকে দশ এরপরে ওভারটাইম কত বাইরে মিন্ মিন্ কত টেনশন কত ভাই বন্ধুকে টেলিফোন করে কতবার জিজ্ঞেস করি কাজ নাই একটা কাজ দেন অনেক তালাস অনেক পরিশ্রম অনেক চেষ্টা অনেক ইনভেস্ট সৌদি আর বাস্তে কত টাকা খরচ করেছেন কত টাকা ব্যবসার জন্য পাঠিয়েছেন। কারণ দুনিয়ার যা নিঃশেষ হয়ে যাবে মা ইন্দা কুমিয়ান তোমাদের কাছে যা আছে সব নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে অমা ইন্দাল जा एटा बाकी शरिकरिक मारा गेसर बाबा मा, बन स्त्री परिवार परिजन आत्मयन मरे जखे आपनारे अट जा आपनार बाड़ी जा नारी ऐले मेरा बैंक बैलेंस নেতৃত্ব কর্তৃত্ব রেয়াল ডলার টাকা সগোল কিছু সঙ্গে যাবে না যাবে আলবাকিয় আপনি এই রমজান মাসে বা রমজানের বাইরে যা নেকির কাজ করেছেন আমার কিন্তু আলোচনার দ্বিতীয় একটা পাঠ রয়েছে দুনিয়ার ব্যবসা আমি আখ ব্যবসার কথা বলতে চাচ্ছি যে আসুন এই রমজান এই রমজানে যে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে পারবে না जिज्ञे करें आखिर बस कत बलेंस जमा आज के, के हिरो हर ব্যস্ত দুনিয়ায় হিরো হতে হবে সব দিক থেকে কিন্তু জিরো হিরো আখেরাতে জিরো এই লোকটা চালাক নিঃসন্দেহে কি বলেন আপনারা চালাক কি বলেন যে দুনিয়ায় হিরো ব্যালেন্স ভালো আছে ব্যবসা ভালো আছে চাকরি বাকরি হয়তো আছে ভালো বিয়ে করেছে সুন্দরী লেটেস্ট মডেল গাড়ি কিনছে বাড়ি বানাইছে ধানমন্ডি বা গুলশানে বাড়ি ধারায় যে কোনো জায়গাতে বিদেশ এসে টাকার পাহাড় জমিয়েছে কিন্তু আল্লাহ আলম এই লোকটা চালাক নিঃসন্দেহ আপনাদের কাছে না কি বলেন আপনারা না আল্লাহ নবী আলাইসালামের কাছে একজন আনসারি সাহাবি এসে বললেন মানি আসুন না সিয়ার আল্লাহ সবচাইতে চালাক ব্যক্তিকে খেয়াল করেন আমাদের দুনিয়ার চালাক দুনিয়ায় টাকা পয়সা নারী গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সূর্য বীর্য নেতৃত্বে কর্তৃত্বে মন্ত্রী প্রেসিডেন্ট সবকিছুর যার একে আমরা চেয়ে থাকি কারণের মতো যারা তার দিকে আমরা চেয়ে থাকি কিন্তু আল্লাহ নবী আরিসাল্লাম কাকে চালাক বলছে খেয়াল করেন আল্লাহ নবীর সাহেব জিজ্ঞেস করুন সবচাইতে চালাক ব্যক্তিকে খেয়াল করেন আজকে হিসাব মিলিয়ে নিবেন আপনি চালাকে আছেন না বোকাতে আছেন আল্লাহ নবীস্লা বললেন যে মৃত্যুর জন্য বেশি প্রস্তুতি গ্রহণ করে মৃত্যু মানে আখেরাত ঠিক না আখেরাতের ব্যালেন্স যার বেশি আখেরাতে যে হিরো সেই হলো আসল হিরো যা আখের হাতের ব্যালেন্স যার বেশি সেই হলো আসলে চালাক ওই হলো সবচেয়ে বড় লোক কেমতের মাঠে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন বলো তো নিঃস্ব ব্যক্তিকে কে সাহাবাইকলাম বললেন মাল্লা দিনিয়া যার টাকা নাই পয়সা নাই আসবাবপত্র নাই বাড়ি নাই গাড়ি নাই মিসকিন হে তো মিসকিন আর আসল আল্লাহ আল্লাহ নবী বললেন না এরপরে তিনি দীর্ঘ হাদিসের বর্ণনা দিলেন যার সার মর্মতের ব্যালেন্সে যারা জিরো হবে সেই হলো কি গরিব দরিদ্র ওই হলো পোর ম্যান তাহলে আজকে আমাদের রমজান মাসে যদি আমরা নিজের হিসাবটা না মিলাতে পারি আখেরাতের ব্যাংক ব্যালেন্স দুনিয়ার ব্যাংক ব্যালেন্স বন্ধুগণ আপনার ব্যালেন্স এই মুহূর্তে উত্তর আপনি আপনার ব্যালেন্স কোনটা বেশি তাহলে হিসাব এই রমজান মাস এই হিসাবটা মিলাবের মাস এই রমজানে রোজা রাখলে আখ ব্যালেন্স বাড়বে তারাবীর নামাজ কে আমুল্লাই পড়লে আখ ব্যালেন্স বাড়বে কোরআন তেল করলে খতম দিলে ব্যালেন্স বাড়বে এফতারি করালে ব্যালেন্স বাড়বে আমরা তো ইসলামিক সেন্টারের ওয়াল শুনতে আসি এফতারি করাবের সুযোগ নেই বাড়িতে যখন টাকা পাঠিয়েছেন রমজান আসার আগে বা শুরুতে হিসাব করেছেন নিজের বউ বাচ্চার ছেলে মেয়ে আপনার গ্রামের গরিব দুঃখীর কথা হিসাব করেছেন যখন পাঠাইছেন টাকা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার হাজার আপনার গ্রামের নিজের আত্মীয় স্বজন যারা গরিব দুঃখী এই রমজান মাসে একটু ভালো করে এফতারি সেহারি খাওয়ার যানের সুযোগ নেই তাদের জন্য কি পাঠিয়েছেন টাকা কয়জন পাঠিয়েছেন খুব কম দেখা যাবে আমি দেখতে চাচ্ছি না আপনাদের হাত আল্লাহর কাছে থাক খুব কম তাহলে আপনি এফতারি করাবের সুযোগ করে নেন বন্ধুগণ আখেরাতের ব্যবসা আল্লাহর সঙ্গে করার জন্যে আমাদের কিছু দৃষ্টান্ত দরকার আখেরাতের জন্যে এর রমজান মাসে যদি আমরা আখেরাতের ব্যালেন্স না বাড়াতে পারি এতে কাফ করে একটা উমরা করে এই রমজানে কিছু দান খায়রাত করে এই রমজানের তারাবি পড়ে কেমন লাইল করে সিয়াম পালন করে নামাজ ফাঁসক তো আদায় করে একটু কোরআন পড়ে পাঁচটা হাদিস মহস্ত করে দশটা আয়াতের তরজামা শিখে ইসলামিক সেন্টারে কিছু বক্তব্য শিখে একজনকে দাওয়াত করে একজনকে তাবলিগ করে একজনকে দিনের পথে নিয়ে এসে একজনকে সৎ পরামর্শ দিয়ে একজনকে একটা ক্যাসেট দিয়ে একজনকে একটা বই দিয়ে এগুলি সব ব্যালেন্স কি বলেন আপনারা ঠিক না এগুলি করেছেন হরটুক করেছেন বন্ধুগণ আমি এই পাটটা থেকে আর এক পাটে যেতে চাই রোজা রেখেছি আমরা রেখে নাই কেমন মাঠে রোজা সুপারিশ করবে এমন রোজা কি করে রেখতে পেরেছি আমরা জিজ্ঞেস করেন তিন মিনিট সময় তিন সেকেন্ড সময় তিন সেকেন্ড সময় দিচ্ছি সবাকে নিজেকে জিজ্ঞেস করেন আল্লাহর বান্দা তোর এই রোজা ক্যামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না পারবে না রোজাদাররা কোথায় আসো আল্লাহ রব আিন ওয়েলকাম রাইয়ান দরজা খুলে দিয়ে ওয়েলকাম জানাবেন ফেরেস তারা আল্লাহ রব রাইয়ান দরজা দিয়ে জান রোজাদারদেরকে লাইত খুল্লাহ রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না আবার জিজ্ঞেস করেন তোমার রোজা আব্দুল্লাহ আব্দুর রহমান বন্ধুগণ আপনি কেমতের মাঠে আল্লাহর সঙ্গে দিদার হবে জান্নাত আল্লাহর সঙ্গে দিদার হবে আল্লাহ আপনাকে স্পেশালভাবে আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন সেই সাক্ষাতের সুযোগ পাওয়ার মত আপনার সে যোগ্যতা সে ব্যালেন্স হয়েছে কিনা একটু নিজেকে জিজ্ঞেস করেন বন্ধুগণ এর একটা উদাহরণ দুইটা উদাহরণ দিয়ে আমি এই পাঠটা শেষ করতে চাই তার আগে জান্নাতের একটু বর্ণা দিতে চাই বন্ধুগণ একটা হাদিস জান্নাতের বা দুইটা হাদিস এক নম্বর হাদিস হল জান্নাতের হুর দেওয়া হবে জান্নাতিদেরকে সুন্দরী রমনী দেওয়া হবে হবে না হবে না এই দুনিয়ার হুর নয় যেই হুর এই দুনিয়া একবার উকি মারলে সারা পৃথিবী আর অন্ধকার হবে না এই সারা পৃথিবী সুশোভিত হয়ে যাবে সুগন্ধি কি বলে গন্ধে সুগন্ধে ভরে যাবে এই দুনিয়া আর গন্ধ হবে না সেই হ একটা বুঝেন তো খেমার দুনিয়া মাফি আল্লা বলেন এবং দুনিয়ায় যা আছে সব বিক্রি করলে হবে না বলেন সুবাহ আল্লাহ দুনিয়ায় কত কিছু আছে কিমিয়া আপনার বৌরা কত কিছু কিনে বল সন্তুষ্ট পাঁচ হাজার টাকা দিয়ে কিলো খুব খুশি হয়েছে পারবেন জান্নাতি রাতাম বলেন ইউ তাই মিনাল কুফার কাফেরদের মধ্যে এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষকে আল্লাহ হাজির করবেন কে আমাদের মাঠে সবচেয়ে কি সুখী बहु सुंदरी लेटेस्ट मडल लेटेस्ट मडल मार्शल्ला चरि बी ट पैसा दौलते शिक्षा दीक्षा सब दिक्कत के क्यों का पृथ्वी सब चाहते सुखी मानूष जारपर क्यों सुखी होते जीवन सेकेंडर बिंदु मात्र দুঃখ সে অনুভব করতে পারে নাই সর্বশ্রেষ্ঠ সুখী মানুষটাকে জাহান নামে একটা চুবানি দাও মানে ঢুকাও আর বের করো খেল করছেন আমার সঙ্গে আপনারা এই পৃথিবীর সুখী মানুষটাকে জাহান নামে ঢুকাবে আর বের করবে। এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন চলাই ফিরাই কাপড়ে চুপড়ে লেনে দেনে সবকিছু ভোগ বিলাসে তোমার আনন্দ হয়েছে না হলে নাই সবচেয়ে সুখী মানুষটাকে জিজ্ঞেস করবে কি বলবে ফয়াকুল্লা স্পর্শ করে নাই এ হলো জাহান্নাম এ হল কি জাহান্নাম আসাদ এই পৃথিবীর সবচেয়ে মমিন ব্যক্তি যে দুঃখ কষ্ট চলায় ফিরায় বলায় খাওয়ায় চাকরিতে বাকরিতে বিয়েতে বিয়েতে ঠকছে বিদেশে এসে ঠকছে ভালো কিছু করতে পারে নাই ভালো খেতে পারে নাই ভালো পড়তে পারে নাই আনন্দ ফুর্তি করতে পারে নাই দুঃখ কষ্ট দুর্দশা যার জীবনের পরম পরম বন্ধু ছিল দুঃখ আর কষ্ট এই পৃথিবীর সবচাইতে দুঃখী সবচাইতে কষ্টের সবচেয়ে যার জীবনে সুখ বলে কোন জিনিস পাই নাই কিন্তু কি মমিন যার দুনিয়ায় হিরো কিন্তু আখেরাতের না দুনিয়ার জিরো কিন্তু আখেরাতের কি হিরো এর আগেরটা ছিল কি দুনিয়ার হিরো আখেরাতের জিরো মিয়া আর এই মেয়ে হলো কি আখেরাতের হিরো দুনিয়ার জিরো ওকে আল্লাহ রব্রায় বলবেন জাননাতে প্রবেশ করতে দুই তিন পাঁচ সেকেন্ড যা লাগে এরপরে আল্লাহ জিজ্ঞেস করবেন ওই বান্দাকে পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষটাকে ফাই কাল ওলা আই ফুলান আসাবাকা বলবে তোমার জীবনে দুঃখ কষ্ট দুর্দশা অসুখ অশান্তি খাওয়ায় চলায় ফিরায় কোন বালা মুসিবত তোমার জীবন স্পর্শ করছিল এক্ডের জান্নাতের সুখে কি বলবে মা আসা বানি কত দর্রেলা বলবে আল্লাহ দুঃখ কষ্ট লালা আমার মতো সুখী মানুষ দুনিয়ায় কেউ ছিল না জান্নাতের সম কষ্ট দুর্দশা সব ভুলে যাবে হলো জান্নাত বন্ধুক যদি আখেরাতের ব্যালেন্স ঠিকমতো বাড়িয়ে রাখেন ঠিকমতো থাকে তাহলে এই জান্নাত পাওয়া যাবে যে জান্নাতের এক পাঁচ দশ সেকেন্ডে দুনিয়ার সমুক্ষ দুঃখ কি বলে দুঃখ কষ্ট দুর্দশা দূর হয়ে যাবে আর যদি আখ রাতের দুনিয়ার জিরো তাহলে দুনিয়ার যত আনন্দ ফুর্তি করেন ছেলে মেয়ে বউ বাচ্চা টাকা পয়সা নিয়ে তাহলে আপনার সমস্ত সবকিছু ভুলে যাবেন যার নামে তখন যেতে হবে বন্ধুগণ এই রমজান মাসে যে জান্নাত ক্রয় করতে পারলো না আর ফেরা বলেন বলো আমিন বলেন আমিন ফেরস্তা জিবরিল আল্লাহ নবী বলেন আমিন সাহাবাহরাম জিজ্ঞেস করলেন আজকে নতুন প্রথম স্টেপে আমিন দ্বিতীয় স্টেপে আমিন তৃতীয় স্টেপে আমিন ব্যাপারটা কি ইয়ার রাসুল আজকে নতুন জিনিসটা আমাদের বুঝিয়ে বলেন আল্লাহ নবী জনের কথা বললেন তার মধ্যে একজন যে রমজান পেলাম যে রমজান পেল এর পরাতের হিরো হতে পারলো না নিষ্পাপ হতে পারলো না নিষ্কুল হতে পারলো না জীবনের সমস্ত গুণাখাতাকে মাফ করে নিতে পারলো না শেষ আসমা আল্লাহর আলমিনী আল্লাহ যখন ডাকে তখন তো সেহরি খাও তো আমরা বারোটার সময় শুয়ে যাই আল্লাহর কাছে ডাকছেন বন্ধুগুন এই রমজান মাস যে মাস আমাদেরকে আজকে ইসলামী ব্যাংকে সুদী ব্যাংকে হালাল হারাম সমিতিতে কত কিছু টাকা বাড়াবের জন্যে দুনিয়ার ব্যালেন্স বাড়াবের জন্য আখেরাতের ব্যালেন্স বাড়াবের জন্যে আজও যদি আপনার বোধগম্য না আপনার যদি বিবেক না খুলে আমরা হয়েছি এই দাম্মাম সিটিতে বাংলাদেশী মানুষ কত আছে কোন পরিসংখ্যান আছে আপনাদের আছে আনুমানিক কত হতে পারে তার শতকরা জিরোর পয়েন্ট হবে কিনা আমরা এখানে। নি যারা আজ আছে। যারা ভুেরাতের ব্যবসা থেকে দূরে তাদের ব্যাপারটা আমাদের কি করা দরকার আমাদের নিজের এবং অন্য ওদেরকেও স্মরণ করে দেওয়া দরকার বন্ধুগণ আখেরাতের ব্যবসার দুইটা উদাহরণ আপনাদের কাছে পেশ করে আমি এই পার্টটা শেষ করে আরেকটা পার্টে যাব খেয়াল করেন এখানে একটু পরে দেন না আব্দুল আজিজ পরে পিছনে আগে দিন পরে ক্লাস ডিস্টার্ব করতেছে বসে নেন বসে পড়েন বন্ধুগণ সোহাইব রুমি নাম শুনেছেন সোহেব রুমি রাজি আল্লাহ তাল আনহ উনি মক্কার বাইরের মানুষ মক্কা এসে ব্যবসা বাণিজ্য করে অনেক অর্থের মালিক হিজরতের সময় তিনি তীর কিছু তীর নিয়ে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন মক্কা ছেড়ে সোহাইব রুমি রাজি আল্লাহ আনহ এবার যা কিছু সবকিছু নিয়ে এবার তিনি বের হচ্ছেন মদিনার অভিমুখে মক্কার কাফের বড়ো বড়ো লিডাররা এসে সোহাইব রুমিকে ঘেরাও করে নিলেন তোমরা জানো যে আমি একজন মানুষ। আমার এই তীর তোমরা চাও কি আমার নবীর মদিরাতুর রাসুলে যাওয়ার জন্যে আমার বাধা সৃষ্টি করো না আমার আখেরাতের ব্যবসার জন্যে তোমরা বাধা সৃষ্টি করো আমার রাস্তা ছেড়ে দাও আমি যাই কয়েক যেতে ছাড়তে পারি একটা শর্ত বলে কি তুমি তোমার ছিল আসছিল এসে ব্যবসা বাণিজ্য করে অনেক অর্থ করে তুমি জমা করেছ এই টাকা পয়সা মক্কার উপার্জিত মদিনাই যাওয়া চলবে না সোহাইব রুমি ভাবলেন একদিকে দুনিয়া আর দিকে আখেরাত একদিকে দুনিয়ার ব্যাংক ব্যালেন্স আর একদিকে আল্লাহ বলেন আমার চাবি এই দেখো এখানে আমারই আছে এগুলি তোমাদের সব দিয়ে দিলাম আমার রাস্তা ছেড়ে দাও মদিনার রাস্তা সুভান আল্লাহ আখেরাতের ব্যবসায়ী আখেরাতের ব্যালেন্স বাড়ানো ব্যক্তি আখেরাতের হিরো ব্যক্তি সবকিছু দিয়ে নিঃশ হাতে রিক্ত হাসতে এবার হলেন হলেনার অভিমুখে মহান আল্লাহ পাক তার প্রিয় হাবিবের কাছে মদিনা মানি করলেন মদিনা তোর আয়াত নাজিল করলেন সুরাবাকার একশো সাত নম্বর আয়াতান যারা নিজের সব কিছুকে বিক্রি করে দেয় আল্লাহর আল্লাহ নাজিল হয়ে গেল আল্লাহ নবীর প্রতি আল্লাহ নবী সাহ বললেন সোহেব রোমির ব্যবসা রাবি হাত সোহেব রোমি রাবি হাত সোহেব ব্যবসা লাভজনক হয়েছে কিছুই নেই এক করলে দশ বাড়তে থাকবে সাতশো পর্যন্ত এরপরে আরো আল্লাহ বাড়াবেন জাবালে উহুদ জাবাল বড় বড় জাবালের মতো বানাই দিবেন পাহাড় পরিমাণ বানাই দিবেন আপনার এই ব্যালেন্সকে রাখবেন একটা ক্যামতের মাঠে দেখবেন অনেক রোজা রাখবেন পাল্লা ভারি করে বলবেন আইনা সোহেমন জান্নাতে চলে যাও সুান বন্ধুগুন সোহেব রমি মদিনায় যাচ্ছেন উমার ফারুক রাজা খুশির চোটে সোহেবের ব্যবসা আল্লাহ কোহর করেছেন এই সুসংবাদটা শুভ সংবাদটা জানাবের জন্য যার ব্যবসা আল্লাহ গ্রহণ করেছেন সোহেব রুমি মদিনার দরজায় ঢুকতেই উমার ফারুক সুসংবাদ দেয় রবে হাতি যারা তো সোহেব जेद्लम ग्रहण कर इतिहास चल्लिस पचासी हजार दिनार कत दिनार कतदिनार चलिस हजार दिनार, एक दिनार दाम हल हिसाब कर देखे से पुणे दुई कोटी टाइम कत टा पुणे दुई कोटी क्यों कोटी टालिक आखने पुने নিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন ব্যবসা করেছিলেন মানুষের সঙ্গে দুনিয়ার বাজারে আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে তাবুকের যুদ্ধ যে যুদ্ধ জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ যাকে জাইসুল উসরা কি আছে আল্লাহর সঙ্গে ব্যবসা করার জন্যে উসমান রাজি আল্লাহ আনহত সেই দিনকে সার্টিফিকেট পেয়েই গেলেন আজকের দিনের পরে আউমার উসমান যা তাই করুক কোনো সমস্যা নেই তার ব্যবসা সেই দিন হয়ে গেছে আজকে আউ বাকরের উপর দিয়ে ব্যবসা করা যায় কিনা আখেরাতের তাই বাড়িতে গিয়ে হিসাব নিকাশ করে অর্ধেক রেখে অর্ধেক রাসুলের কাছে হাজির করলেন আউ বাকর রাজুল্লাহ তাল বাড়িতে গিয়ে যা ছিল সবকিছু ওই পঁয়তাল্লিশ বা চল্লিশ হাজার দিন আর পুনে দুই কোটি টাকার যা ছিল তার সর্বশেষ সর্বশেষ আল্লাহর নবীর সামনে হাজির করে দিলেন আল্লাহর নবী আমার রাজারা তোমার জিজ্ঞেস করলেন ওমার মা তারাকবেদ বাড়িতে তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ আমার ফারুক একটু সাহস করে মনে করলেন আজকে বুঝি প্রথম আমি হব বললেন আল্লাহর নহী বলেন যত সাহাবাহাম আমাকে সাহায্য করেছে টাকা দিয়ে অর্থ দিয়ে সবকিছু দিয়ে কাম সবার আমি প্রতিদান দিয়েছি যে যা ইসলামের জন্য খরচ করেছে সবারটা আমি বিনিময়ে দিয়ে দিয়েছি দুনিয়ায় আমার পক্ষ থেকে আছে। ইল্লা আল্লাহটা দুইজন বলেন আরেকজন কে খাদিজা নাম আল্লাহ নী বলেন আহ বাকর এবং খাদিজার প্রতিদান দেওয়ার মতো আমার কাছে অর্থ নেই আল্লা শূন্য আকার গোলাম আজাদ করে জন্য জন্যে গরিব খাইয়ে রসুলের যখন যা প্রয়োজন হয়েছে দান করে আখেরাতের রাতের জমিয়ে আখেরাতের এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজ আমাদের অর্থ করি কম নেই কিন্তু আখেরাতের ব্যবসা আমরা অত্যন্ত দুর্বল এক ব্যক্তি একজন অর্থনীতি অর্থনীতিবিদের কাছ থেকে শুনেছিল টাকায় টাকা আনে টাকায় টাকা আনে তো বাংলাদেশ ব্যাংকের সামনে একটা টাকা গরিব মানুষ দরজার মধ্যে রেখে দিয়ে দাঁড়ায় আছে দেখতেছে কি হয় কই টাকাই টাকা আনে নাকি দেখি ব্যাংকে তো অনেক টাকা আছে আমার টাকাই কিছু টাকা আনতে পারে কিনা এখন সারা দিন থাকার পরে এদিক ওদিক একটু হয় তো দেখছে না এরপরে দেখে নিজের টাকাটাও নাই সন্ধ্যাবেলা একটা টাকা নিজেরও নাই যখন তখন বলে বেটা এই বেটা নাকি কোন লেখাপড়া করছে পন্ডিত টাকাই টাকা আনে কই টাকা আনলো আমার টাকাটাও চলে গেল। তো এই ব্যক্তির কাছে গিয়ে সন্ধ্যাবেলা বলে এই মিয়া আলতু ফালতু লেখাপড়া করে আমাদেরকে কোটি কোটি আর তোমার এক ওই কোটি কোটি টাকা তোমার একটাকে না লয়ে গেছে গা ঠিক আপনার কোটি কোটি টাকা দি কত টাকা দিয়ে দুনিয়ার আখেরাতে ব্যালেন্স করেছেন এক টাকা সোহাইব রক রাজি আল্লাহালুল কুবরা রাজি আল্লাহ আনহা উসমান রাজি আল্লাহ আনহু আলী রাজি আল্লাহ আনহু যারা এই আখরাতের ব্যালেন্স জমা করে হিরো হয়ে দুনিয়া থেকে আমাদের জন্যে স্বর্ণ করে। এক জাজল্য উদাহরণ দৃষ্টান্ত হয়ে আছে তাদের কথা একবার ভাবি এই রমজান মাসে যদি আখেরাতের রাতের হিরো না হতে পারেন দুনিয়ারই হিরো থেকে যান তলে রোজা আরো করে রমজান করে আরে নমাজ পড়ে অনেকটাই তাহলে হিসাবে ভুল থেকে যাবে আজ হিসাবটা ঠিক মতো নেন ব্যাঙ্ক আখেরাতের একটা দুনিয়ার একটা দুনিয়ার ব্যাংকে কত আখেরাতের ব্যাংকে কত দুনিয়ার ব্যাংকে কি জমা হয় এর জন্যে কত পরিশ্রম কত বিবেক বুদ্ধি কত ব্যালেন্স কত পুঁজি কত চেষ্টা কত তদ্বির কত ভাই কত আত্মীয় আর আখেরাতের জন্যে কত ব্যালেন্স কতবার কত কতটুকু কত সময় কত ঘণ্টা আপনি কাজে লাগিয়েছেন এই হিসাবটা যদি আজ কম নিতে পারেন যে দুইটা ব্যাংক রেল গাড়ি দুইটা চাকা দিয়ে চলে একটা যদি কম বেশ হয় গাড়িটা পৌঁছবে তাহলে আপনার চাকা দুইটা একটা দুনিয়ার একটা আখেরাতের দুনিয়ার চাকা ঘোরালেন এক হাজার মাইল বেগে 10 ঘন্টা থেকে ১৬ ঘন্টা আখেরাতের ব্যালেন্সের চাকা ঘুরলই না বিয়ারিং টাইট গাড়ি কি চলবো পৌঁছবে সমান না উঁচু নিচু পৌঁছবে মন গন্তব্যস্থলে ট্রেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বন্ধুগণ যদি আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ব্যাঙ্ক দুইটা দুনিয়ার ব্যাংকে লয় ক্ষয় আছে লস আছে লাভ আছে ধোকা আছে হারাম আছে হারাল আছে আর আখেরাতের লয় নাই ক্ষয় নয় অব্বয় তিজারাতাল বাড়তেই থাকবে আসুন আমার এই পাঠটা আলোচনা শেষ করতে চাই এই হলো ধর্ম দিন দিয়ে আল্লাহর সঙ্গে ব্যবসা করা দিন ইসলাম দিয়ে কার সঙ্গে ব্যবসা করা আল্লাহর সঙ্গে এই ব্যবসা আপনারা এতক্ষণ শুনলেন আর একটা দিনের ব্যবসা আছে ধর্মের ব্যবসা এটা আমি আপনাদের শুধু সাবধানতা করার জন্য বলতে চাই কারণ এই বিষয়টা এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করে শেষ করা সম্ভব না যেটার নাম হলো কি ইমান ব্যাপারি ধর্ম ব্যবসা ধর্মের নামে ব্যবসা ইমান দিয়ে ব্যবসা দিয়ে শির ব্যবসা বিদা দিয়ে সুন্নতের ব্যবসা যারা ধর্মের নামে ব্যবসা করে এই ধর্মটা ইসলামটা ধর্ম দিয়ে মানুষ মানুষের সঙ্গে ব্যবসা করা এই ধরনের ব্যবসায়ী আছে না নাই আছে আছে আদম ব্যাপারে চিনেন আপনারা এরা ভালো মানুষ খুব ঠিক না এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যারা আদম ব্যাপারি আপনার একমত কি না আমার সঙ্গে বলবেন আপনি আদম ব্যাপার খাপ পরে পড়েন নাই তো তাই কথা কইতেছেন আমার মতো হইলে না বুঝতেন আদম ব্যাপারীর ভালো কান তাহলে আদম ব্যাপারী সবার কাছে কি খারাপ না ভালো যারা আদম নিয়ে ব্যবসা করে অর্থাৎ মানুষের সঙ্গে প্রতারণা করে বিদেশ পাঠাবেন নামে পাশ্চাত্যে হোক বা ইউরোপে হোক বা কিভাবে আমেরিকা বা সৌদি বা গালফে যেখানে যারা ব্যবসা করে এদেরকে আমরা কেউ পছন্দ করি না আদম ব্যাপারি কথাটা ঘৃণীত না সমাদৃত ঘৃণিত আপনার দুনিয়ার কিছু টাকা পয়সা দুনিয়ার বিনিময়ে নষ্ট করে দেয় দুনিয়ার পাওয়ার আশাকে ভিনিষ করে দেয় আর ব্যাপারি আছে ইমান ব্যাপারি। কে নামের ইমান ব্যাপারি মানে আপনার ইমান আপনাকে বিনিময় করবে কি ইমান অথবা আপনার ইমান নিবে আর আপনাকে জান্নাত পাওয়া যাবে ঠিক না ইমান হলো সবচেয়ে একজন মমিনের আপনি কি এই দুনিয়ায় কেউ আপনার ইমান যদি আখি ওমি নি সবাই ভাববে তাহলে কেমতের মাঠে যে ইমান দিয়ে আপনার আগের যে ব্যবসার কথা বললাম জান্নাত পাবেন ওই ইমানটা আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এর বিনিময়ে আপনাকে দুনিয়ায় কিছু দিবে অথবা দিবে না এমন ব্যবসায়ীটা সবার ভালোবাসার পাত্র হওয়া উচিত কিনা কথা বুঝছেন। ইমান ব্যাপারি যে আপনার ইমান নষ্ট করে এই ব্যক্তিটাকে ভালোবাসা দরকার না ঘৃণা করা দরকার ঘৃণা করা দরকার ইমান ব্যাপারি যারা ধর্মের কথা বলে ধর্মের কথা বলে আপনার ইমান নষ্ট করে এই জন্য আল্লাহ ভবিষ্যৎ বাণী করে গেছেন আলা দরজায় দাঁড়িয়ে জান্নাতের স্লোগান দিয়ে হাতছানি দিয়ে ডাকবে এই তরিকায় শ এবং হট ওই তরিকা হলো অমুক অমুকটা হলো তুমুক এই সেই বিভিন্ন হাতছানি দিয়ে তার মুরিদরা তার সদস্যরা তার কর্মীরা তার বাহিনীরা ডাকবে মানুষকে আসো জাননাতে কিন্তু যারা তাদের ডাকে সাড়া দিবে জান্ন যাবে না জাহান নামে যাবে জাহান নামে যাবে আজ বিশেষ করে আমাদের দেশে ধর্মের নামে ব্যবসা খুব জমজমাট ইমান ব্যাপারীরা অত্যন্ত চালাক ঢাকা ইউনিভার্সিটি থেকে খেল করেন আমার সঙ্গে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক সেফ মাস্টার ফার্স্ট ক্লাস ফার্স্ট অর্থাৎ অর্থনীতি ফার্স্ট ক্লাস ফার্স্ট এখন কিসের ব্যবসা করে জানেন কিসের ব্যবসা করে আপনাদের ধারণা কিসের ব্যবসা করতে পারে আপনারা মনে করেন ইমান একটা খুলে দিয়ে নামের আগে ৪০ টা টাইটেল বসাইছে এর একটা টাইটেল হলো সহ হেবে না সাহেবে কোন ফায়াক पत्रिकार ना अलबाइन नाम दिए इंटरनेटे खोज कर गुण से अधिकारी ना बर एक শেষ সাহেবে কোন গাড়িটার দাম তিন কোটি বাংলার টাকা কয় কোটি আপনি যে গাড়ি চালান সৌদি আরবে কয় টাকার দাম বাংলাদেশের টাকায় কত অনেকে এসি লাগাতে পারেন না গাড়ি সেট করার জন্য কারণ নতুনটা একটু দাম বেশি আর তিন কোটি টাকার গাড়ি বুলেট প্রুফ প্রুফ তাহলে এই আসল অর্থনীতি বুঝেছে আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটি অর্থনৈতিক থেকে একজন সবচেয়ে যোগ্য ছাত্র বের করেছে যে এমন এক ব্যবসা ধরে নিয়েছে যে ব্যবসায় লাগে না পুঁজি পুঁজি লাগে পীরদের ব্যবসা পুঁজি লাগে ধর্মের নয় ব্যবসা লাগে লাগে না লাইসেন্স লাগে লাইসেন্স লাগে নাই কোন লস লস আছে লস আছে কোন আচ্ছা কোন ডাকাত বা কোনো ছিনতাইকারী डिटार्ब करा पुजीनास नाई को लस नाई को चाहते दुनिया उत्तम व्यवसाय आ व्यवसा कर আখেরাতের ব্যবসা নষ্ট হবে না হবে না নিজের হবে এবং এর যারা সাগরী চামচা এর যারা মুড়িদ এর পিছনে যারা ঘুরবে এরাও হারাবে আখেরাত হারাবে না হারাবে না হারাবি বন্ধুগণ আল্লাহর নবী আলাই তালাম এই ব্যবসা সম্পর্কে বলেন মাান ছাগল গলার কয় অবস্থা বাজাবে করেন তো বারো অবস্থা বাজাবে না বাজাবে না দুইটা নেকড়ে সিংহ সিংহ বাঘের হল নীতি হলো পেটে যদি ভরা থাকে ওর সামনে যেই যাক না কেন ওর চোখ খুলে ও দেখবে না কে আখি আঁখি খুলে বলবে না পেট ভরা না ক্ষুধাত একটা না দুইটি যদি একটা ছাগলের পালের মধ্যে ছেড়ে হয় তাহলে ওই ছাগলগুলির বারোটা বাজাবে না বাজাবে না একটারও ঠিক রাখবে না সবগুলি কি মটকে গলা। गदर आशा कर डलार डलार पैसा पैसा শুধু এই যারা ধান্দা করবে আর যারা দুনিয়ার নেতৃত্ব চাইবে পার্লামেন্ট দখল করতে হবে রাজা হতে হবে মন্ত্রী হতে হবে পার্লামেন্ট সদস্য হবে। যারা দুনিয়া এবং নেতৃত্ব খোঁজ করবে গদি খোঁজ করবে তাদের এই দুইটা জিনিস তাদের দিনের জন্যে ওই ছাগল পালের জন্যে নেকড়েবাক যত ক্ষতি করে না যত বিপর্যয় না তার চেয়ে বিপর্যয় মানুষ যদি তার দুনিয়ার বান্দা এবং গদির বান্দার পিছনে ছুটে তাহলে তার দিন কি হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে দুইটি ক্ষুধার্তবাগ ওই সমস্ত ছাগলকে যে ভাবে নষ্ট বিনষ্ট করে ফেলবে মানুষ টাকার পিছনে ছুটলে অর্থকরির পিছনে ছুটলে এর লোভ করলে এবং গদির লোভ করলে তার দিন সম্পূর্ণ বিনিস হয়ে যাবে কাজেই যারা ইমান ব্যাপারি। যারা ধর্ম ব্যবসায়ী এরা কি তাদের দিন ঠিক থাকবে থাকবে না কারণ তারা চেয়েছে আমি অনেক পীরে পীর হব। বড় বক্তা হব হব। বড় ইন্টারন্যাশনাল মিথ্যা উল্টা পাল্টা যত পারে সব বলে মানুষকে খুশি করার জন্যে এই পৃথিবীতে আলম কয় প্রকার চার প্রকার কয় প্রকার হুজুর হুজুর কয় প্রকার চার প্রকার এক হলো হুজুরতে যা চাইবেন তাই ফতো হয়ে যাবে যেখানে ডাকবেন সেখানে হুজুর হাজির কারণ পেট এবং পকেটের হুজুর এক শ্রেণীর আসে নাই এরকম হুজর দেখছেন চোখ দিয়ে দেখেন নাই দেখছেন তাহলে আর দরকার নেই বর্ণা দর দুই নম্বর হুজুর এরা হলো এরা হলো জনগণের হুজুর জনগুন যাতে খুশি তাতে উনি আছেন জনগণ যেমন ওয়াজ চাই তেমন করবেন জনগণ যেমন ফটো চাই তেমন ফটো দিবেন যেখানে যেমন মাছি মধুতেও বসে মিষ্টিতেও বসে পচাতেও বসে টয়লেটও বসে সব আছে এ হলো জনগণের হুজুর জনগণ যেমন আমাকে বলছে আর আমি বললাম আল্লাহর নবী আলাতাম মক্কা ছেড়ে মদিনায় কি জন্য গিয়েছিলেন কি জন্যে গিয়েছিলেন একদিন সেই মকদিনা থেকে এসে মক্কা বিজয় হয়েছিল না হয় নাই বাংলা ভাইয়ের গুরু এই ছিল তারপর আপনারা তৈরি হয়ে যাবেন মদিরার মানুষ যদি সহযোগিতা করবেন সেদিন বাংলাদেশে ফিরে গিয়ে তাহীদের দেওয়া ধর্ম ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যাবে সমস্ত খানকা হাওয়াই উঠবে সমস্ত মাজার হওয়ার মধ্যে উঠবে বাংলার মাটিতে তৌহিদ প্রতিষ্ঠা হলে বাংলার বঙ্গোপসাগরের হবে ঘরে ঘরে হবে। হবে। টিবল দিলেই এই সৌদি আরবের মাটিতে যেদিন তৌহদ প্রতিষ্ঠিত হয়েছে সেই দিন তেল বের হয়েছে আজকে বড় সুখী আছে আপনারাও বাংলাদেশে তৌহদ প্রতিষ্ঠা করেন ধর্ম ব্যবসা বন্ধ করেন ব্যবসায়ীদেরকে প্রতিহত করেন বাংলার মাটি থেকে কোথাও যেতে হবে না বুকে কোথাও নেই সবহান বাংলার মাটিতে যে সম্পদ রয়েছে এই সম্পদকে সুস্থ সুস্থ বন্টন করলে কাউকে বাংলা বাইরে আসতে হবে না পাঁচ বছর বাংলাদেশের সৎ করা যদি বাংলাদেশের ২০ জন মানুষ জাকাত আদায় করে পাঁচ বছর এবং এই টাকা যদি বন্টন এবং ব্যবস্থা করা হয় বাংলাদেশের মাটিতে একজন ও ফকির মিষ্কিন থাকবে না বন্ধুগণ আজকে আমাদেরকে নষ্ট করেছে ধর্ম ব্যবসায়ীরা নষ্ট করেছে দিনের নামে প্রতারকরা আদম ব্যাপারি ইমান ব্যাপারি দুই দিক থেকে ব্যবসা হলে বাঁচবেন কোন দিক দিয়ে বাঁচার কোন উপায় আছে যার ফলে আমরা পড়েছি ধর্মের নামে পড়েছি দুনিয়ার নামে বিদেশ যাবেন সেই জন্য আপনার গেছে অর্থ হুজুরের কেল্লাতে কেবলায় যাবেন এখানেও গেছে অর্থ বন্ধুগণ এই ধর্মের নামে ব্যবসা আজ নতুন করে না মুসা আলাইস্লা তো সাল্লামের একজন তাওরাতের ইঞ্জিন তাওরাতের হাফেজ ছিল তাওরাতের হাফেজ পন্ডিত এর নাম ছিল বালাহ বাল আম ছিল মুস্তা জবাতা খেয়াল করেন আমার সঙ্গে এবার উদাহরণ নেন ধর্মের নামে ব্যবসা আখরাতের ব্যবসার উদাহরণ পাইছেন তো খাদিজা আকার সোহাইব, উসমান অনেক দু চারটা মনে রাখলে হবে ধর্মের নামে ব্যবসা ইমান ব্যাপারের উদাহরণ দু একটা শুনেন প্রথমে শুনেন বনি ইসরায়েলের মুসা আলাহাল্লা সাল্লামের এক খুব ভক্ত সাগরিত এর নাম ছিল বালাহাম বাউর বালাহাম বাউর তাওরাতের রাতের হাফেজ ছিল ছিল এ মোস্তা মানে আল্লাহর কাছে করলে আল্লাহ দোয়া কবুল করতেন তাই লোকটা ভালো না খারাপ কি বলেন আপনারা খুব ভালো লোক ইহুদিরা যারা মুসা আলহ সাল্লা বিপক্ষের দল এরা মুসা সালামকে হত্যা করার অনেক কিছুতেই পারে না কারণ দেওয়া তাকে আমরা টাকা পয়সা দিয়ে রাজি করি ও বাধ্য করবে মুসা মোড়ে নিপাত হয়ে যাবে আমরা মুসার জ্বালা থেকে বেঁচে যাব। খেয়াল করেন এবার বালাম বিন বাউরের কাছে গিয়ে তারা প্রস্তাব রাখলো যা বেন টাকা পয়সা করে না হতেই পারে না অসম্ভবের কাছে যা চাইবা তাই বাকি আর মশা মরে যাবে তোমাদের আর কোন সমস্যা হবে না সমস্যাটা কোথায় মেয়ে মানুষকে বোঝানো বলো সহজ এবং মনে রাখেন এই পৃথিবীর শৈতান মানুষকে ধ্বংস করার টপ কয়টা কয়টা দেখছেন দেখেন না তিনটা তিনটা এক নম্বরে নারীর লোভ দুই নম্বরে অর্থের লোভ তিন নম্বরে গদির গোভ যার মধ্যে নারীর থাকবে নারীর ব্যাপারে দুর্বলতা অবৈধ দুর্বলতা যার মধ্যে গদির দুর্বলতা যার মধ্যে অর্থের দুর্বলতা শৈতনকে কোন না কোনো ভাবে কি করবে যাহার নামে নিবেই নিবে এই তিনটা তার লোভনীয় টোপ কাউকে টাকার লোভ দিয়ে পয়সার কাউকে নারী কাউকে গদি বাংলাদেশের মাটিতে না সারা পৃথিবীতে আজ নারীকে কেন্দ্র করে অর্থকে কেন্দ্র করে গদিকে কেন্দ্র করে কতক্ষণ কত খারাপি কত বুড়াই কত কত চিনতাই কত হারামি কত বাটপারি, কত নির্যাতন কত জুলম সৌদি আরো বেশি আর বোঝার আপনাদের বাকি নেই কারণ আপনার এখানে ভালো করে তিলে তিলে অনেকেই বুঝতে পারছেন যে এই টাকার জন্যে কত কিছুই না হচ্ছে আজকে বন্ধুগণ বালাম বিন বাউরের স্ত্রীর রাজি হয়ে গেল তার স্বামীকে পটকাতে শুরু করল ফুসলাতে শুরু করলো একদিন দুই দিন তিন দিন স্ত্রীর মানুষ বোঝেন না মে মানুষ স্বামীকে বুঝিয়ে ফেললো আরে তুমি শুধু দোয়া করবা মূষা মরলিক আর না মরলি কি আমরা টাকা পেয়ে যাব। শেষ পর্যন্ত রাজি হলো বালাম বিন বাউর এর ওজন পরিমাণ সোনা দানা দেওয়া হবে সোনা গোল্ড বালাম্বিন বাউরের ওজনে তাকে সোনা দেওয়া হলো এবার সে কি করবে আখরা তের ব্যবসা করবে না দুনিয়ার আখরা ধ্বংসের ব্যবসা করল কি সে হাত উঠিয়ে ফেললো মুসাতলামের উপর বধদা শুরু করল এবার যখনই হাত উঠালো জহব্বা খুলছে বলবে আল্লাহ আল্লাহর তার জহব্বটা টেনে জিবা জিবাটাকে নাবি পর্যন্ত ঝুলিয়ে দিলেন বলেন না এই হলো ধর্ম ব্যবসায়ীর কি এই দুনিয়ায় যা এখন তো ওর জিভা আর ভিতরে যায় না আল্লাহ আল্লাহর এর উদাহরণ দিয়েছে কুকুর যখন দৌড়ায় তখন জিভা বাইর করে রাখে দৌড়ায় না দৌড়ায় না কুকুর যখন দৌড়ায় জিভ বাইর করে দৌড়ায় না দৌড়ায় না যখন থেমে যায় তখন ও জিভা বাড়ি হা কি করে হাঁপাই না হাঁপাই না আল্লাহ বলেন এর উদাহরণ টাকা দিবে স্বর্ণ কি দিবে তাকে সেটাও পেল না দুনিয়াও নষ্ট আখেরাত নষ্ট এ হলো সবচেয়ে বড় নষ্ট আজ আমাদের বাংলার মাটিতে আজ পৃথিবীতে বহু মানুষ যারা ইমান ব্যাপারি ধর্মের নামে ব্যবসা করে এদের ব্যবসার মূল পুঁজি কয়টা জানেন মূল পুঁজি কয়টা চারটা মূল পুঁজি কয়টা চারটা এক নম্বর হলো কি কোরআন ও সই হাদিসের অপব্যাখ্যা কোরআন ও হাদিসের অপব্যাখ্যা যেরকম দু একটা উদাহরণ সংক্ষিপে বুঝেন আল্লাহ কোরআন পাকে অশিরা ধরতে বলছে না বলে নাই তার অসিলা আমরা তো কোরআন পড়ি জানি না পীর সাহেব বুঝিয়ে দিল বই লিখে দিল ধর্মের ব্যবসা পয়েন্ট পেয়ে গেল কি এই অসিলা মানে পীর ধরতে হবে যার পীর নাই তার পীর হলো খেয়াল করছেন আপনারা চেষ্টা করতেছেন যার পীর নাই তার পীর নাকি শয়তান। ধরলে আখেরাতে নাজাদ পাওয়াই যাবে না কোর্টে যাইতে হলে যেমন উকিল ধরা দরকার আখেরাতে পছতে হলে পীর ধরা দরকার এই যে ব্যাখ্যাটা কেউ তফসিল পড়েছে এই অসিলার অশিলা মানে কি এই অশিলা ধরতে বলা হয়েছে বিমান দিয়ে আকাশ পথের এই পৃথিবীর মোটরসাইকেল দিয়ে গাড়ি গাড়ি দিয়ে চলবে আল্লাহর কাছে পৌঁছতে হলে পৌঁছতে হবে আমার সোয়ালি হাত ওই যে আখেরাতের আমল আখেরাতের ব্যবসার পণ্য আখেরাতের ব্যবসা বিনিময় ওইটা দিয়ে আখেরাতে পৌঁছা যাবে কাছে পৌঁছা যাবে জাহান্ন কোথায় আর যারা এর পিছনে ছুটবে কোথায় যাবে এরা তাহলে ইমানের ব্যবসা হলো না হলো না ধর্মের ব্যবসা হলো না হলো না বলে বায়াত করতে হবে সে জাহেলিয়া মৃত্যু হবে মুসলিম হয় ইসলামের রাষ্ট্র রাষ্ট্রপতি হন তাহলে তার হাতে বায়াত করতে হবে এছাড়া যত বায়াত এগুলি সবকি ধর্মের নামে ব্যবসা এটা কাদের কাজ ইমানীদের ব্যবসায়ীদের ব্যবসা করলে তাড়াতাড়ি ধরো একজনকে না হলে জাহিদাতের মৃত্যু হয়ে যাবে আমরা বুঝি না হাদিস এই যে আয়াত হাদিসগুলির অপব্যাখ্যা করে আপনাকে কোন এক পীরের হাতে বায়াত করতেই হবে বাধ্য করে দিল এবং এই মাধ্যমে জাহান রাস্তা খুলে দিল এটা অপব্যাখ্যা করে ব্যবসা হলো না হলো না তাহলে করোন হালিসের অপব্যাখা এইভাবে কি হুকুমাত দখল করো অপব্যাখা না অপব্যাখা না দিন কায়ম মানে আল্লাহর তৌহিদ কায়ে কর আল্লাহর তৌহিদ তোমাদের হুকুমত নয় আল্লাহর হুকুমাত আল্লাহর হুকুমাত করতো আল্লাহর তৌহিদ কাজী তৌহিদ কয়েমের নাম বাদ দিয়ে আমরা এখন সংসদ দখলের জন্যে কোরআন হালিসের অপব্যাখা শুরু করে দিলাম আল্লাহ বললেন যে তোমাদেরকে খলিফা বানাবো এরা কয় আমরাই খলিফা হব। আল্লাহ বলেন তোমরা যদি ইমানদার হও আর আমালে সালে করো তো তোমাদের খলিফা বানাবো সুরা আহ কি বলে নূরের পাঁচপান্ন নম্বর আয়তে এরা কয় না কোরআনের অপব্যাখা কি খলিফা হতে বলছে খলিফা হইতে হবে এই ভোট দাও এই টাকা দাও এই সাদা দাও এই বাইতুল মাল খোলো এখানে টাকা পয়সা জমা করো ইসলামী করতে হুকুমাত অপব্যাখ্যা হলো না হলো না আল্লাহ বলেন খলিফা বানাবো যদি ইমানদার এবং আমার চলে হাও এরা বলে আমরাই খলিফা হবো ভোট দাও উল্টা হলো না হলো না আল্লাহ বলেন অশ্লা করতে আমলে চলে আর আপনি ধরিলেন পিরস তামিজ দিয়ে ব্যবসা বাংলাদেশে তামিজের ব্যবসা করে হুজুরা করে না করে না তাবিজ পড়া জাহেজ একটা ওরস মাহফিল করতে কয় টাকা খরচ হয় পীর সাহেবের এক পয়সা খরচ হয় আমাদের এই মাহফিল করতে খরচ আছে না নাই এক টাকা খরচ নাই সব নিজেরা দিয়ে করে তারপর অরুসমা হাফিলে দুই চার পাঁচ কোটি টাকা উঠে এটা বিনা পুঁজিতে ব্যবসা কিনা যারা এখানে যায় ইমান করে আসেন ইমান করে আসে নষ্ট করে আসে বাংলাদেশের মাটিতে এই যে দেখছেন না এই যে নিয়ে আসা হয়েছে বাংলাদেশ থেকে যত উল্টাপাল্টা লিখে দিয়ে ধর্মের নামে ব্যবসা মকসদুল মোমিন রাহে জান্নাত ও মুখ তারপরে কি ওটার নাম বলেন না আমুল করান এরপরে কি এ হল বই পুস্তকের নামে আমি নিজের চোখে দেখেছি একটি স্লিপ বই টাকা দেন সব সাদকা ফেতরা টাকা নিয়ে বই ছাপায় বই বিক্রি করে টাকা সব পকেটে হালাল্লাহরাম হালাল্লাহরাম এরপরে কি মাদ্রাসা মাদ্রাসা করে দিল মাদ্রাসা থেকে কৃষিকে একটা হেমস কানা আমি তো বলি বর্তমানে বাংলা সেগুলি মাদ্রাসা বেশিরভাগ ভালো নাই বলছি না বেশিরভাগ মাদ্রাসা যেগুলি ধর্মীয় জিনিস এগুলি কি আমাদেরকে ধর্ম শিখাবের জন্য প্রতিষ্ঠা করা হয় নায়ক শ্রেণীর মানুষের পেটের ব্যবস্থা করার জন্য। মসজিদ বানাই মারাস্তার মধ্যে দাঁড়াই গেল এক টাকা যে করিবে দান তার জান্নাতে হবে বা কান বা মিলাদ করবে মুখ করবে তুমুক করবে উল্টা একদিন ওখানে মরে যাবে হুজুরের কবর মসজিদের মধ্যে লাগাই দেবে আর ওখানে নামাজ পড়বে মনে করবে জান্নাত স্বর্গ পেয়ে গেলাম এখান থেকে এগুলি কি ধর্মের নামের ব্যবসা না বন্ধুকোন এই পৃথিবীতে যারা আখেরাতের ব্যবসা নষ্ট করে দেয় যারা ইমান চোর যারা তৌহিদ চোর যারা খানকা খুলে যারা বিভিন্ন সংগঠন বানিয়ে মানুষকে প্রতারণা করে অপব্যাখ্যা দিয়ে আর দুই নম্বরে অপব্যাখা দুই নম্বরে কি জাল মিথ্যা করা শেখ তিনি মদিনা বিশ্বাই থেকে হাদিস নিয়েছেন আছে এরকম হাদিস কেউ পেয়েছে এরকম বোখারি শরীফ খুলে এরকম কোন হাদিস আছে বোখারি মুসলিম এখন নাম দেওয়া শিখেছে কিন্তু বোখারি তো নাই মুসলিমও কোথাও নেই এইভাবে না সুন্নত কাকে বলে না তৌহিদ কাকে বলে না আজ আমরা বাংলার মাটিতে আলেম আর জাহেল তৌহিদের সংজ্ঞা দিতে ব্যর্থ হয়ে গেছি সিরিকের সংজ্ঞা দিতে হয়ে গেছি মানুষ এদেরকে না পীর সাহেবেরা মূর্খ মরিদম সবাই মোরক্ষ তহিত বুঝে যে সিরিক যে বুঝে না সুন্দর যে বুঝে না যে বুঝে ও দিনের জার ইম তার মধ্যে নেই যত বড় তার বাতিল ইলিম হোক না কেন এর চাইতে বড় আহম মূর্খ পৃথিবীতে কেউ নেই বন্ধুগণ আমার সময় শেষ বলতে চাই আখেরাতের ব্যবসা নষ্ট করবেন না দুনিয়ার ব্যবসায়ীদের খপ পড়ে পড়ে আল্লাহ আমাদেরকে আখেরাতের ব্যবসা করা তভিক দান করে আমিন ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম আহতাবার কথা আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা এতক্ষণ আমরা শাহেখ সাইফুদ্দিন বিলাল ভাইয়ের হাফিজা উল্লার আলোচনা শুনছিলাম শাহেখকে জাজাউল্লাহ তার এই সুন্দর বক্তব্যের জন্য আল্লাহ উত্তম প্রতিদান দান করুন এবং আমরা যা শুনলাম সে অনুযায়ী আমল করার এবং আমাদের দেশে যে ধর্ম ব্যবসায়ীরা রয়েছে তাদের ব্যাপারে সতর্ক হওয়ার জন্য সবাইকে আমরা অনুরোধ করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে শায়েক খুব যাবেন সেখানে আপনারা যাওয়ার চেষ্টা করবেন সেখানে শাহেখ প্রশ্নের উত্তর দেবেন হ্যাঁ খোবরের প্রোগ্রাম হচ্ছে মাগরীবের পর থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত যদি কোনো ভাই সময় পান তাহলে সেখানে যাওয়ার চেষ্টা করবেন আর সাইকের আলোচনার উপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে পরবর্তীতে সাইকের নাম্বার নেবেন অথবা খোবরে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন আপনাদের এই সুন্দর সহযোগিতার জন্য যারা বিশেষ করে দুপুর থেকে নিয়ে এই পর্যন্ত উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ মাল্লাহরান আর একটি ছোট্ট ঘোষণা এক ভাইয়ের একটা চাবির হয়ে গেছে চাবি পাওয়া গেছে কিছু যার হয় তিনি নিয়ে যাবেন এখান আসসামাই